بسم الله الرحمن الرحيم الله هو الله, هو الله الله هو الله الله هو الله الله الله أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون পৃথিবী সৃষ্টি করেছেন ধীরে ধীরে আল্লা তালা সবগুলো বিষয়েরই পূর্ণতা দান করছেন ইসলামের পূর্ণতা হয়েছে রসল সাল্লামের উত্তর তো ক্রিয়ামত পর্যন্ত আল্লাহ এ পূর্ণ দিন এটাকে আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন এখন আল্লাহ রব আলিনকে পাওয়ার একমাত্র মাধ্যম এই ইসলাম এই অপূর্ণ এবাদত গুলো লকে পাওয়ার মাধ্যম আর থাকে না বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা সেইগুলোর অনুসরণকে ইসলাম বলা হয় না পরিভাষায় কি বলা হয় না ইসলাম বলা হয় না তাদের এদেরকে ইহুদি বলা হয় বলা হয়। বলেছেন যে আমার আগমনের পর আমার আবির্ভাবের পর চাই পূর্বে সে ইহুদি থেকে থাকো চাই খ্রিস্টান থেকে থাকো আমার উপর ইমান ইসলাম আর ইসলাম সারা অন্য কোন দিন যে তালাশ করবে তার থেকে এটা গৃহীত হবে না গ্রহণযোগ্য তার এটা কবল হবে না সে ক্ষতিগ্রস্ত হবে সে পালন কিন্তু ইসলাম ছাড়া অন্য দিন সে কি হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে মূলত আদম আলি ইসাল্লাম থেকে নুহ আলি ইসলাম থেকে যেই দিন আল্লা সামনে কি করা আত্মসমর্পণ করা সব উম্মতের কাছে রসুল প্রেরণ করেছে এই নির্দেশ দিয়ে যে আল্লাহর ইবাদত করো আর তাগুতকে ভর্জন করো আল্লাহর ইবাদত এবং তাগুতকে ভজন এটা সব ধর্মের মধ্যে কি ছিল আল্লাহ তাগুতকে ভর্জন করে আল্লাহর এবাদত অর্থাৎ নিজের সম্পূর্ণ সমর্পণ কার সামনে আল্লাহর সামনে সমর্পণ অর্থ শুধু আল্লাহর এবাদত বন্দীগী গুলো আদায় করে যাচ্ছি এতটুকুই না আল্লাহ শত্রুর সাথে আমার কি বিদ্যমান শত্রুতা বিদ্যমান আল্লাহ শত্রুর প্রতি অস্বীকার আল্লাহ শত্রুর সাথে শত্রুতা জালনা আলী কুল্লিন আদু মুজরিমিন সব নবীদের জন্য অপরাধীদের মধ্যে কিছু লোক আমি কি বানিয়ে রেখেছি শত্রু বানিয়ে রেখেছি তো সব নবীরা যেমন আল্লাপাকে ইবাদতের আহ্বান করেছেন তেমনি আল্লাহ শত্রুদের সাথে তাদের শত্রু তাও কি ছিল আল্লাহ করা সমর্পণের যে চূড়ান্ত একটা নকশা আল্লাহ রব আলমিনের কাছে লোহাই মাহফুজে ছিল সেটা তখনও কি হয় নাই দুনিয়ার মধ্যে আসে নাই চূড়ান্ত পূর্ণ নকশাটা কি করে নাই আল্লা আলম ঘোষণা করে দিয়েছেন এইবার তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম আবার নিয়ম সুসম্পন্ন করে দিলাম ইসলাম আর ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য কি করেছে মনোনীত করেছি অন্যান্য ধর্মের আদর্শের চর্চা হইতো সেটার নামও ইসলাম সেটাও কি শাব্দিক ভাবে কি ছিল ইসলামী ছিল কিন্তু ইসলাম হিসাবে নাম দেওয়া হয়েছে পূর্ণ ইসলামটাকে আংশিল ইসলামটাকে ইসলাম হিসাবে কি দেওয়া হয় নাম দেওয়া হয় ইসলাম হিসাবে নাম পাইছে কোন ইসলামটা বলে নাম দিয়ে গেছেন এই যে না মুসলিম আমাদের বংশধর থেকে আপনার একটা উম্মতে মুসলিম আপনি কি করেন বানিয়ে নেন সেই ইব্রাহিম আসলামের দোয়ার বাস্তবায়নটা প্রকাশটা হলো সেটা যে আল্লাহ করছেন এদের নাম ওই হইল কি ওই ইব্রাহিম আসলাম এই যে দোয়া করে নাম রাখছেন এদের নামই ওই কি মুসলিম অন্যরা এই মুসলিম নামটা কি করে নেই পায় নাই কি নাম পেয়েছে মুসলিম কারণ ইসলামের সবগুলো বিধান তাদের দেওয়া এটা এমন ইসলামের জন্য যেটা পরিপূর্ণ এখন আমরা মুসলিম মুসলিম এর অর্থ হইলো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আর আল্লাহর শত্রুদের সাথে কি পোষণ শত্রুতা পোষণের সাথে কেউ যদি আল্লাহর সামনে আত্মসভ অর্পণ করছে কিন্তু শত্রুদের সাথে শত্রুতা পোষণে নাই সে কি হয় নাই ইসলামে প্রবেশ করে করেনি সিলমি হলি ইসলামে প্রবেশ করা পরিপূর্ণভাবে পরিপূর্ণটা কি হবে তোমায় পুর্বিত্তি উম বি যে তাগুদকে অস্বীকার করবে আর আল্লাহর পরিমাণে এটা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে গেছে ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পর এখন আংশিক ইসলামের দিকে ফিরে যাওয়ার হার হম কি নাই। অবকাশ কিন্তু আংশিক ইসলামটা বিভিন্ন সময় ছিল না ছিল না পূর্বপুরুষের যতগুলো কার্যক্রম ছিল সেইগুলির চর্চা কি হবে কে হয় ইহুদিয়ত গ্রহণ করবে কেহ নাসরানিয়ত গ্রহণ করবে হয় কি জাভুরের বিষয়গুলির মত বিষয় গ্রহণ করবে পূর্বে যতগুলো দল উপদল যত দলগুলির মতবাদ ছিল এইগুলিও এখানে কিভাবে প্রকাশ পাবে তা তাকবিনি বিষয়টা সৃষ্টিগতভাবে এই ধরনের কি হবে প্রকাশ পাবে আর পূর্বে এতগুলো দল হয়েছে কেন আংশিক দিন গ্রহণ করার কারণে মুসা আল্লাহ ইসলামের ধর্মের কি পুরা দিন ছিল ইসলামের ধর্মের মধ্যে পুরা দিন ছিল জাবুরের বিদায়ের মধ্যে পুরো দিন ছিল পরিপূর্ণ দিন ছিল পরিপূর্ণ দিন তো মোকাম রসুলের উপর কিন্তু অপূর্ণটা ছিল কিন্তু ওই অপূর্ণরা ওই সময় ততটুকু দিয়ে তারা কি পাওয়া গেছে না যা পায় সে সময়ের জন্য এটা কি ছিল যথেষ্ট ছিল যেহেতু এর পরবর্তীটা কি হয় না গেল সে ইমানের ভিতরে আসুন না নাজেল হওয়ার পরে এখন যদি কে হোক তাও বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে সে কি মুসলিম কাহের সে কি ইহো দিও না সে তারা তো কি এরা ইহুদি হোক আর নাসকানি হোক যদি আমার পরিমাণ না আনে আর আমি যা যে বিষয়ে নিয়ে আসছি এদের পরিমাণ না আনে আমার জানা যাইলে যেটার উপরমান না আনে তাহলে সে কি পাবে না যাত পাবে না নাম ওই ইহুদি ধরে রাখলে কি হবে এখানে ইহুদিয় দল হবে কেউ করবে নাশরা নিয়ত গ্রহণ করবে এই জন্য সোরাইয়েরা চা হয়েছে মহবুব আলহিনের পর থেকেও আমাদের আমাকে বাঁচাও আর পথ থেকেও বাঁচাও কিন্তু সেই ইহুদিয়ত আর নাস বর্তমানে এটা গল্প ভুল এটা বাতিল চর্চাটা কি রসুল কি বলছেন তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে এদের পথ তোমরা কি করবে ধর্ম না একেবারে জুতা যেমন করবে কি হবে কিছু লোক হবে অর্থাৎ নাসরানিয়তটা এখানে মূলত হাদিসটা হলো যে তারা তাদের সময়ে ধর্মের যে বিধানগুলো অবতীর্ণ হয়েছিল সেইগুলির ব্যাপারেও তারা তালবাহানা করে কি করছে জ্ঞাত সারে অজ্ঞাত সারে কি হয়েছে এটার থেকে বিচ্যুত হয়েছে বিচ্যুতি কি মানে পরিচূর্ণটা না দেরে আংশিকটা কি করছে এখন সেই সময় ইহুদি ধর্মের মধ্যে যে পরিমাণ অবতীর্ণ হয়েছিল সেই পরিমাণ পূর্ণটা না ধরে আংশিকটা কি করছে তারা ধরছে জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে যেভাবেই হোক এইভাবে তারা কি হয়েছে বৃদ্ধান্ত হয়েছে এবং গমরা হয়েছে এখন যদি ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে সময় যতটুকু ছিল ততটুকু এমন কিছু লোক কি করবে খ্রিস্ট নাসরানিয়তটা এখন পরিপূর্ণ নাসরানিয়তাই ধরতেছে বিকৃত ধরে না সেই সময় নাসর ধরছিল ও দূর কি করছে এখন এই জমানায় এসে যদি ইসলাম নাজের ভেজার পরে যদি এতটুকু খাওয়া পরিপূর্ণ ধরে সে কে যাবে হয়ে গেল হয়েছে কে গেল যদিও দেখতে দেখা যায় যে ওই সময়ের পরিপূর্ণ বাকি এখনের জন্য এটা কি অপূর্ণ আর এই অপূর্ণ থাকার কারণে পূর্বে ধর্ম কিছে অনেকগুলি হয়েছে ধর্ম কিছে অনেকগুলি হয়েছে এখন ওই এখানেও অপূর্ণ যারা হবে তারা বিভিন্ন জন অনুসরণ করবে যে বিষয় দিয়েছে তাদের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ আমি উৎসর্িত করে দিয়েছি আমি সৃষ্টি করে দিয়েছি কি বলছেন কেমন পর্যন্ত এই জন্য এই যে এই আয়তের মধ্যে গেছে পুরা দিন ছেরা দেয় নাই দিনের একটা অংশ কি করছে ছেরা দিছে একটা অংশ একটা অংশ একজনে একটা অংশ ছাড়ছে আরেকজনে আরেকটা অংশ ছাড়ছে আরেকজনে আরেকটা অংশ আসছে সবাই একই অংশ সারা প্রয়োজন নাই বুঝাচ্ছে প্রত্যেকেই কোনো না কোন অংশ কি করছে সারছে এ এখন একজনের ডান দিকের অংশ ছাড়ছে আরেকজনের বাম দিকের অংশ ছাড়ছে আরেকজনের মাঝের অংশ ছাড়ছে সারার দিক দিয়ে কি হইলো তারা মিল হইছে কিন্তু যেই জিনিসটা ছাড়ছে সেই জিনিসের দিক দিয়ে তাদের ভাগ করা হইল অনেক অনেকগুলো হয়ে গেল আসলে বিষয়টা হলো কি এই যে একতালাভ গুলো কারণ হলো কি ছেড়ে দেওয়া আংশিক বিষয়ে কি দেওয়া ছেড়ে দেওয়া আংশিক বিষয়ে যদি ছেড়ে দেয় তাইলে সে কি হয়ে গেল দেখুন একটা পূর্ণ মানুষ সব এক শ্রেণী আর প্রতিবন্ধী যারা হল তারা কিন্তু সব প্রতিবন্ধী এক শ্রেণী একজন চোখ প্রতিবন্ধী একজন পা প্রতিবন্ধী একজন কান প্রতিবন্ধী একজন হাত প্রতিবন্ধী মানে একজন হাত নষ্ট আরেকজন চোখ নষ্ট আরেকজন কানষ্ট কান নষ্ট এই জায়গা ভাগ হয়ে গেল না কিন্তু সবগুলো ঠিক আছে এমন লোক কতজন মানে এমন লোকরা কয় ভাল সুস্থ শেষ এক কথায় সবে এক সুস্থ আর অসুস্থ কয় প্রকার শেষ এক প্রকার আর অসুস্থ এই অসুস্থতার মধ্যে এদের একজনের অসুস্থ হতেছে এদিক দিয়ে আরেকজনে অসুস্থ হয়েছে আরেক দিক দিয়ে আরেকজনের অসুস্থ হতেছে কি আরেকদিক দেয় সুস্থতা কোন দিক দিয়ে সব দিক দিয়ে সব ঠিক আছে কোন অসুখ যেন না থাকে পূর্ণ সুস্থ হয়ে যাবে অক্ষ হবনের সুরত হয়েছে আল্লাহর রশি সবাই মিলে তোমরা কি করো আল্লা রশিটা কি জিজ্ঞাসা করা হয়েছে যে রসুলের জীবনটা কি তিনি বলছেন রসুলের জীবন হইলো কি কোরআন আল্লাহর রসিতা হইলো কোরআন আল্লাহ রসি কি কোরআন আর সেই কোরআনটা হইলো কি রসলের জীবন কোরআনটা হলো রসুলের জীবন যেটাকে আল্লাহ কোরআন বলে আল কোরআন যে রসুল সামনের চরিত্র রয়েছিল কি কোরআন মানে সেই হাবল উল্লাহটা হলো রসুলের জীবন সেজন্য কোরআন করিম আল্লাহ তাল্লাহ রসুলকে বলছেন না নিজের আদর্শ দিয়া অনুসরণীয় একটা জামাত গড়ে রেখে গেছেন তারা হলেন কে সাহাবাহরাম এদের ব্যাপারে কোরআনে কারিমুল আলমিন বলেছেন যে আম যে আমার পরে তোমরা অনুসরণ করো কার আমার ফোলাফা এ হ্রাস এবং বলেছেন আমার পরের সর্বশ্রেষ্ঠ যুগ হইল আমার সাহাবিদের যুগ অত এর পরবর্তী যুগ পরবর্তী যুগ এই তিন যুগের পরে তোমার বেড়ে যাবে এই জন্য রসসেনের যুগে সাহবাণের যুগে তা যুগে তবে যুগে সাধারণভাবে মুসলমানদের মধ্যে দিনটা একই ছিল গালুপ বিভিন্ন ধরনের দল উপদল কি হয় নাই সৃষ্টি এই তিন দল উপদল সৃষ্টি হওয়া কি হয়েছে শুরু হয়েছে কারণ অপূর্ণ দিন ধরা শুরু করে দিছে মানুষ অপূর্ণ দিন ধরা কি করছে অপূর্ণতা একজনে একদিক দিয়ে আরেকজনে আরেক দিক দিয়ে স্বাভাবিক এরম সময় সবাই পূর্ণ দিনের উপর ছিলেন আর রসল সাল আলী আসসালামের পরে সবচেয়ে অনুসরণীয় যুগ হলো কার অনুসরণ যুগটা স্বাভাবিক রসলির জীবনের কিছু কিছু আমলা আছে যেটা পালনীয় না যেমন তাই না এটা উন্মতের জন্য কি পালনীয় কিছু জিনিস আছে রসস আসামের জন্য কি হাস তাহার যুগ রসলের জন্য কি ছিল ফরজ ছিল তাদের অন্যের জন্য কি ফরজ কিন্তু আখলা সেটাকে মানার একেবারে একেবারে দৃশ্যমান নমুনাকে সাহাবাহিকের যেটা সবাই কি করতে পারে দেখতে পো রসলের জীবন থেকে পুরা দিনের বিস্তৃতি দেয় সবাই আকারে বড় আকারে দেখা দেয় এটা কি বড় আকারে দেখাটা সহজ না রসলের জীবনে পুরা দিনের বিষয়গুলি গিয়েছিল ছোট্ট আকারে সূক্ষ্ম আকারে জীবনের মধ্যে এই অবস্থা গুলি কি নিচে আসছে রসুল চলে যাওয়ার পরে খোলা ফাইয়ের আসছে যে যুগটা এই যুগটার মধ্যে কি এমন কোন জিনিস যে এই সময় এটা প্রযোজ্য অন্য সময় প্রযোজ্য না এটা মাংস হয়ে গেছে এমন অবকাশ আছে আর নিরঙ্কুশ ভাবে একেবারে যা দেখে তাও মানা যাবে সেই যুগটা কাদের যুগটা স্বাভাবিক রঙের যুগটা যুগের পরে আস্তে আস্তে শিথিলতা চলে আসছে তিন যুগের পরে তো শুধু শিথিলতাই আসে নাই কি আসছে এই মিথ্যার সরাসরি যুগে এসে এই জন্য রসুল বলে গেছেন যে আমার পরে অনুসরণ করবা কাদেরকে নেতৃত্বের যুগার মধ্যে তাদের দ্বারা যে এজমা হইছে। সেই জমাটাইলো হক জমাত সেই জমাটটা হইলো কি হক জমাত আহলুসন্নত জমাত যে বলা হয় একটা জমাত দ্বারা এখানে আল জামার মধ্যে একটা সুনির্দিষ্ট একটা দলকে জামাত কি করে বোঝায় সেই সুনির্দিষ্ট জমাতটা কোনটা সাহাবাহী কেরামের কার জামাত। তারা আহলু সুন্না সুন্না বলতে রসুসমের জীবন কি করে। মানে ব্যাখ্যার আলোকে সাহাবাই ব্যাখ্যা সাহাবাইকারের আমলের আলোকে কোরআনে কারিমে বলা হয়েছে যে তোমরা সালাত আদায় করো সালাতের অনেক অর্থ সালাতের কি অনেক অর্থ দুয়া তসবির ইস্তেফার এই বিভিন্ন অর্থে সালাদ কি হয় ব্যবহার এখন কেউ সালাত শুধু দূর চরিফ পরে কোরআনে ক্যারিমে দূর চুরিফ অর্থেও সালাদ কি হয়েছে ব্যবহার হয়েছে কেউ দূর চরিফ পরে সালাতের জিম্মদারি কি করে ফেলবে আদায় করবে হবে কি হবে না কেন হবে না এটার দলিলটা কোথায় যে সালাদ গুলো বলার দ্বারা তারা স্বাভাবিক ভাবে কি বুঝেছেন আর কি করেছেন স্বাভাবিক ভাবে সালাদুপে একটা হাইয়াতে মাসুসা হাইয়াতে কাজা ইয়ার মাধ্যমে এবাদত সম্পাদন করা এটা বুঝেছেন না ডেবি পাশ এই ইতি সাথে এটা কি বুঝছেন সালাত এটাকেই বলা হয় এবং এই অর্থটাই বুঝছেন এখন যদি কেহ এই অর্থে সালাত আদায় করে এবং কোরআনের সালাতের আয়াতগুলোকে কি করে ব্যাখ্যা করে তাহলে সে কি শুরু আছে হকের উপর আছে সে জমাতে সাথে আছে জামাত সেটা এবার এটা যদি কেউ বুঝে সালাতের দ্বারা সে হকের হকের উপর আছে সে জামাতে সাহাবাইকরামের সাথে আছে সে যে যুগেই থাকো এমন এক যুগে গেছে যে যুগে এক মানে ছয়শ কোটি মানুষ ওই যুগে দুনিয়া মেয়ে বসবাস করে মাত্র এই একশো যেই সালাদটা বুঝছে এটা বুঝে কত জনে একশো মানুষ আর বাকি ছয়শ কোটির মধ্যে বাকি সব কি বুঝে অন্য কিছু বুঝে অন্য কিছু বুঝে এবং কোরআন এর আয়াতকে ওইগুলির উপর তারা ফিট করে তাইলে তাইলে এই একশো মানুষই হলো জামাত একশো মাতানুষ কি জামাত এরা জামাতের সাথে আছে আর ওই বাকি পাঁচশো কোটি এরপরে আরো নিরানব্বই লক্ষ আর কত কত হয়েছে না দিলে এই একশো বিচ্ছিন্ন সম্পূর্ণ হয়েছে কি বিচ্ছিন্ন এবং যদি তারা দাবি করে যে কোরআন আয়াতের অর্থ হইল সেটা ওই দূরত্ব এটাই বোঝাইছে তাহলে তারা কাফের এবং আগে যদি ইমান ঠাকুর থাকে এতটুকু বললেও তারা তারা কাফের। মধ্যে কোরআনের আয়াত গুলি রে তারা কি করতেছে ব্যবহার করতেছে যদিও সে বলেন যে আমি কোরআন মানি কোরআনের আয়াতের একটা ব্যাখ্যা আমি কি করতেছি দিতেছি তারপরেও সে কি এই যে কুপুরির ক্ষত ওটা তার উপর লাগানো হলো এটাও সাহাবাহিকারামের জমাতেরই কাজ সাহবাই কালামের জামাতের সময় যখন তার সাহবাই ক্যারামের জামাতটা আছে সে সময় এক দু লোক জাকাত দিবে না বলে কি করতেছে দাবি জানাইতেছে সরকারের কি দিবে না জাকাত দিবে না এবং তাদের এই ক্ষেত্রে যুক্তি দেখাইতেছে যে জাকাত দেওয়া তো ফরজ তা তো মানি কিন্তু জাকাত নেওয়ার ব্যাপারে করবেন। এটা রসুল সালকে নির্দেশ দেওয়া হয়েছে কারো মাল নিয়ে পরিষ্কার করা পরিচ্ছন্ন করা এটা রসুল দায়িত্ব দেওয়া হয়েছে তখন রসুল চলে গেছেন আর কে পরিষ্কার আর পরিচ্ছন্ন করতে পারবে কারো দিনকে সুতরাং এখন আমরা কাউকে দিতে হবে কোরআন মানে ব্যাপক ভাবে জামাত আম ভাবে তারা যে অর্থ বুঝতেছেন তারা এই অর্থের ভিন্ন অর্থ কি করতেছে বুঝতেছে এই জন্য তাদের বিরুদ্ধে সাহাবাইকেরামের জামাত কি করেছে যেই শব্দের যে আয়াতের যে অর্থ নিচ্ছেন যে আমল নিছেন সেটাকে সেই অর্থে সেই আমলের উপরে কি করতে হবে ফিট করতে হবে আর কেউ যদি সে আমলের উপর ফিট না করে সে আমার উপরে যদি কি না করে না করে ভিন্ন অর্থ যদি গ্রহণ করে তার সাথে করণীয় কি তার সাথে আচরণটা কি হবে সাহাবি কারণ তাদের সাথে কি করেছে একার ঘোষণা না এই একার ঘোষণাটা এটা কি হয়ে গেছে সেই সময়ের সব সব সাহাবির ঘোষণা হয়ে গেছে হয়ে গেছে যে হ্যাঁ অধিকার মানে ইয়া বুঝটা সর্বপ্রথম তার মাধ্যমে কি সবার মধ্যে বিস্তার লাভ করছে তিনি বুঝছেন যে বেশি অগ্রসর সে তা বুঝবে যে পাহাড়ের যত বেশি উপরে সে তো তো বেশি দূরে দেখবে না সে তো তো বেশি দূরে থেকে কি করবে দেখবে তাি উপরে ছিলেন তো বেশি দূরে থেকে কি করছেন দেখছেন পরে যখন একটু কাছে আবুকর যখন কিছু কাছে না তখন বাকি সবাই তো এটাই তো কি ঠিক তো এজমা হয়ে গেছে সাহায্য যে হ্যাঁ ইসলামের একটা বিধান কেউ যেটা ইসলামে কিভাবে জরুরিভাবে। নিশ্চিতভাবে কি প্রমাণিত এবং একটা বিধান কেউ কেউ যদি বাদ দেয় মানতে কি করে অস্বীকার করে মানতে অস্বীকার করে শুধু অন্যকে মানতে বাধা দে এমনও না শুধু নিজে মানতে কি করে অস্বীকার করে তাই তার বিরুদ্ধে কি চলবে এইটা নামাই না আরেকটা রে বিকল্প আরেকটা কিছুকে নিয়ে আসতে বিষয়টা এমন প্রয়োজন নাই শুধু এটা কি কি করে না মানে না মানার জন্য সেখানে প্রস্তুত না মানে না বলতে মানার জন্য কি না প্রস্তুত না মানার জন্য সে প্রস্তুত না এই মানার জন্য বিরুদ্ধে গেছে যুদ্ধ হয়ে গেছে তার বিরুদ্ধে কি চলবে এই দুজমাই সাহাবাহী কারামের থেকে হয়ে গেছে এখন এই জামাত এর আমল যার মধ্যে পাওয়া যাবে সে কি হবে জামাতের অনুসারী একটা জামাত এটা থেকে যাবে এবং তাদের সর্বশেষ কাণ্ডারি হবে মাহদিয়া আলহ ইসালাম অতপর কে ইসা আলহ কে সেই কি হবে না কেয়ামত পর্যন্ত তারা কি করবে থাকবে কেয়ামত পর্যন্ত কি করবে তারা থাকবে একেবারে কেয়ামতের পূর্ব মুহূর্তে কি হবে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া শুরু হবে তখন সব মৃত্যুবরণ করবে এর এক পর্যন্ত এই জমাটা থাকবে দিক দিয়ে আসবে কি করবে না আসবে এরপরে দাঁত জল বের হবে ইয়া যুজমাজুজ বের হবে দাঁত বাতল আর্দ কি হবে বের হবে এই প্রকাশ্য কিছু কি আছে আলামত আরো কিছু তো আলামত আছে যেগুলি বুঝার কিন্তু কিছু একেবারে চোখে দেখার মতো কিছু আলামত কি আছে সেইগুলো না হয়ে তো কি হবে নাকি আমার সেইগুলো আসবে বর্ণিত বুখারির মধ্যে আসছে আমার উন্মতের মধ্যে একটা দল হকের উপর বিজয়ী থাকবে আমার উন্মত একটা দল হকি না তারা হক নিয়ে বিজয়ী থাকবে আর দেবী বলে নেই মানে হকের উপর তারা মজবুত থাকবে আলাল হক হকের উপর তারা কি থাকবে মজবুত থাকবে আলা একটা লুজুম রে কি করে সাবেত করে হকের সাথে তারা লাজেম হয়ে হ্যাঁ হক মানে হক নিয়েই তারা থাকবে হকের উপর বিজয়ী থাকবে তারা হক ছাড়া আল্লাহর পথে তাদের উপর যেই বিপদ এসেছে এই কারণে তারা সাহস হারায় নাই দুর্বল হয় আর নতি স্বীকার করে এরা নতি স্বীকার করবে না কোন শক্তির সামনে হকের ব্যাপারে কি করবেনা তারা হক থেকে বিচ্যে ওলা আপনি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ করবেন না অদ্দুলু পায়ুধিন তারা চায় যে আপনি শিথিল হন তারাও কি হবে শীতল হবে সে হকের উপর আর গালেব হয়ে তার উপর বাতিল কি হয়ে গেছে গালেব হয়ে গেছে কারণ বাতিলের জন্য সে কি দিয়ে দিছে সার দিছে আর বাতেলের জন্য কিছু সার দেওয়া এটা হলো বাতেলের কে মেনে নেওয়া বাতেলের জন্য কিছু সার দেওয়া এটাই বাতিল কি আর আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন আপনি যত শক্তিশালী থাকুক না কেন সেটাই হকের উপর কি হওয়া বিজয়ী থাকার অর্থ হকের উপর বিজয়ী থাকার অর্থ কি বাতেলের কোন রূপ বাতেলকে কিনা দেওয়া সার না দেওয়া এটা হল হকের উপর বিজয়ী থাকার হক অর্থ শরীর অর্থ যত দুর্বল অবস্থায় হবে তাদেরকে কেউ কি করতে পারবে না শেষ করতে পারবে না হ্যাঁ বাতিল যদি সত্যি হইলে তাহলে কোরআনে এর বাস্তব নমুনা নমুনা হলো রসুল সাল্লাহ ইসলামের জীবন আর রসুলের জীবনের একেবারে আমাদের জন্য অনুসরণীয় এবং দৃশ্যমান রূপ কাদের জীবনে সাহায় জমাতের মধ্যে কাদের জমাতের মধ্যে জমাত আলমী নির্দেশ দিয়েছেন যে এই দিন পৃথিবীতে তোমরা প্রতিষ্ঠিত করো বিচ্ছিন্ন হয়েও না দিনটাকে কি করো প্রতিষ্ঠিত করো আমি রসলে পাঠিয়েছি দিনটাকে কি জন্য বিজয়ী করার জন্য কি করে দেয় বিজয়ী করে দেয় জীবনের শেষ মুহূর্তে কোন ধরনের বিজয়টা রেখে গেছেন বাহ্যিক বিজয় না বাহ্যিক বিজয় না আর তাহলে বোঝা গেল যে আল্লাহ আলামী এই বাহ্যিক বিজয়ের জন্যই রসুল হাকি কতান মক্কাই তখন দলিলগত এবং ইসলাম বিজয়ী না রসুল যখন নবী এখনো আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে ঘোষিত হন নাই কি ইসলাম বিজয়ী না আরে হাকি দলিলগতভাবে। আর সেই বিজয়টা ইসলামের জন্য কোন বিজয়টার জন্য রসলকে পাঠাইছে যে হাকি যে জিনিসটা বিজয়ী যে জিনিসটা কার্যকর সেই জিনিসটাকে জাহেরি ভাবে কি করে দাও বিজয়ী করে দাও তো এই জাহেরি বিজয়টা রসল কি করছেন কিন্তু এখন রসুল জীবনের উপরে যা যে রসুলের জীবনের উপর কি আসছে বিভিন্ন অবস্থা আসছে এই জন্য জমাত গঠন করে রেখে গেছেন যে তোমরা যেন একেবারে চোখে দেখে দেখে তোমরা নিজেদের জীবনের পথ নির্ধারণ করতে পারো এই জন্য আমার স্বাভাবিকেরাম রেখে গেল ইসলামটা যেমন আলম আলাইসামের সময় থেকে কি হইতেছে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে পূর্ণতার দিকে আসতেছে না হয়েছে না। এখন রসুল আসার পরে যেমন রসুলের জীবনেরও আগের অবস্থায় যা করেছিলেন শুধু তত ডুবুর মধ্যে যদি নিজের কেউ ঘোটায় রাখে সীমিত রাখে সেও এমন হয়ে যাবে সেও কি হয়ে যাবে গুমরা হয়ে যাবে সেও গুমরা এখন তাও উপর হুবহু আমলকারী যেমন কাফেন জন্য যথেষ্ট মনে করা ততটুকুকেই কি করা চর্চা করা এবং এর অতিরিক্তটার প্রতি গুরুত্ব না দেওয়া এবং সেটার জরুরত অনুভব না করা এটা নিশ্চিত রূপে গুমরাহী কোনো পর্যায়ে কি কুফুরি নিশ্চিত আংশিক গ্রহণ করতেছে আল্লাহ যে এই বিষয়ে যে উপদেশ দিয়েছেন একটা অংশগুলো গেছে তাদের মধ্যে বিদ্বেষ এবং আমি কি করছি শত্রুতা সৃষ্টি করে দিয়েছি বুঝে গ্রহণ করে কেন আংশিকটা গ্রহণ করে সুবিধা যে কি সুবিধা দুনিয়ার সুবিধা তা তো যা ভিহীম তিলকাল আহুয়া দুনিয়ার বিভিন্ন তাদের মধ্যে কি হয়ে যাবে সংক্রমিত হয়ে যাবে তাদের মধ্যে কি হয়ে প্রবাহমান হয়ে যাবে জলাতঙ্ক রুগীর দেহের মধ্যে যেমন নাকি কুকুরের বিষ কি হয়ে যায় তাদের দিলের তাদের দেহের মধ্যে তাদের জীবন সমাজের মধ্যে দুনিয়ার দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠা দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মায়া মোহব্বত মা বাপ আত্মীয় স্বজন স্ত্রী পুত্র তারপরে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এইগুলোর মনকে কি তাদের সায় কি হয়ে যাবে ঢুকে যাবে এবং প্রবাহমান থাকবে কি থাকবে কেহ গুমরা সন্তানের কারণে কেহ গুমরা স্ত্রী কারণে কেহ গুমরা সমাজের কারণে কেহ গুমরা মুরব্বির কারণে বাণিজ্যের কারণে কারণে আর মা বাবার কারণে সে গুমরা সন্তানের গুমরা ব্যবসা বাণিজ্যের কারণেও কি গুমরা এই গুমরাহি সড়াবে কিসের মাধ্যমে এই দুনিয়াবি এই বিভিন্ন হাহেসাতের বিষয়ের মাধ্যমে তা যা মহাবিহীন তিলকাল আহুয়া এইগুলো তাদের মধ্যে কি হয়ে যাবে সংক্রমিত হয়ে যাবে তিলকাল হওয়া সেই সব হাহেসাতের বস্তুগুলো তাদের মধ্যে প্রবাহ হয়ে যাবে রগের ভিতরে দিয়া যেমন রক্ত প্রবাহিত থাকে বিশ রক্তের সাথে বিষ প্রবাহিত হয় তাদের এই রগর ভিতরে দিয়া এই বিভিন্ন খাহেসাতের বিশ এর প্রবাহ চলতে থাকে সে কথা বলবে তো কি হক হক গোপন করবে সে সে এলেম শিখবে মানুষদেরকে গুমরা করবে সে আমল করবে এড়ে দিয়া মানুষদেরকে ধোকা দিবে মানে তার সব জায়গায় কি বিষাক্ত অবস্থা দেখতে দেখা যাইতেছে সে বিশাল বড় ইসলামের খেদমত করতেছে আসলে সে ইসলামের শত্রু আসলে কি সে ইসলামের শত্রু করতেছে তার খায় সাথে তার খায়াসের লোক মিলে এই কারণে সে ইসলামটা পালন করে আসলে আল্লাহর জন্য করে সে স্থির থাকে এখানে সে অটল থাকে এটাকে সে ধরে রাখে এটা সে মরতে করবে করতে করতে মরবে হয়না সব তু আর যদি আসে পরীক্ষা আসে। দুনিয়াওয়াল আখের দুনিয়া ধ্বংস আখের এত ধ্বংস আল্লাহর এবাদত না করে সে দুনিয়া এবং আখের এত ধ্বংসের সম্মুখীন হয়েছে এবাদত করে এবং আল্লাহরই আবাদত করে কিন্তু কি আংশিক যে আবাদতের মধ্যে বিপদ আছে সে আবাদতে সে নাই যেটার মধ্যে বিপদ নাই সেটাতে নতিজা হইল দুনিয়া ধ্বংস আখেরাতে ধ্বংস দুনিয়ার জীবনটাও আখেরা কামাইয়ের সাথে হাতে ব্যয় হইলো না তার নফসের গোলামি দিচ্ছে না কি হইলো তার ব্যয় হইল কিন্তু সে ঢোকা খায় থাকলো যে আসলে সে আল্লাহর গুলামি করতেছে সে দোকার মধ্যে পড়ে রয়েছে যে সে কার গুলামি করতেছে নফসের গুলামী এদের ব্যাপারে কোরআন দৃষ্টান্ত দিচ্ছে যখন নাকি ধুদু মরুভূমির মধ্যে কৃষ্ণার্ত একেবারে পানির পিপাসাই কাতর দূরে তখন ঠিক রোদ্রের মধ্যে এসে তাকায় মনে হয় যে পানি ঢেউ খেলতেছে পানি কি করতেছে আসলে মরুভূমিরেই কি দেখেছে না আমি জানি না ওই যে পিস রোডে দেখা যায় এই যে দুপুরবেলা এখন গাড়ি দিয়ে চলেন এই যে পিস রোড আছে না গাড়ির সামনে বসে দেখেন যে মনে হয় যে পানি সামনে অনেক দূরে কি রুডের মধ্যে মনে হয় যে পানি পানি দেউ খেলতেছে উনি ভালো উদাহরণটা নিয়ে আসছে। কিন্তু সে তৃষ্ণার যদি মনে করে যে আসলে ওখানে পানি আর দইরা যায় গেলে কি হবে ওখানে গিয়ে আসে দেখবে যে হায় হায় পানি তো নাই দৌড়ের কারণে তৃষ্ণা কমছে না বাড়ছে আশা ছিল যে এখানে এসে পানি পাই ফেলবে আশার তীব্রতা বাড়ছে তৃষ্ণার তীব্রতা বাড়ছে কিন্তু প্রাপ্তি নাই কিছুই তো মৃত্যুটা ঘনাইলো না দূরে সরলোল দৌড়ে যেখানে পানি মনে করছিল সেখানে আসছে এসে কিছুই পায় নাই তো আইন পা তোমার সেই সেকেন্ডটা কে হয়ে গেল শেষ জীবনের হিসাব মৃত্যু হয়ে গেল এই আমল করে এই সমস্ত মরিচিকার পেছনে ছুটো এক দল কেমন পরিজন থাকবে তার আমল করবে আর এক অর্থ হইলো যে তাদের জীবনটা তো আসলে আসলে দুনিয়ার জীবন আল্লাহ তারা দিয়েছিলেন আখারাত কামাইয়ের জন্য তারা এরা দিয়ে কি করে নাই কামাই করে নাই আরেকটা সে কিছু নাকামল করছে সেগুলির বদলা সে দুনিয়াতে আর সেই যে তুমি তো করেছিল দুনিয়ার মধ্যে এইগুলির মধ্যে হাতিয়া পাওয়া যেত সুযোগ পাওয়া যেত মানুষের বাহবা দিত তোমার ব্যবসার একটা পার্টনার পাওয়া যেত ওখানে গেলে কিছু ভালো ভালো মানুষ সেখানে পাইতা। এইগুলির জন্য তো তুমি করছিলে এই কিন্তু পাইছো আল্লাহর কাছে তুমি করেছো এই জন্য তুমি কি করছো পেয়ে গেছো আর কি হিজরা তুমি ইউসি তুমি হাজারাইন কানা হিজরা তু হইলা দুনিয়া আর যে উদ্দেশ্য করছো সে উদ্দেশ্যটা তো তুমি পাইছ পাইছ না দুনিয়া পাইছ না সুবিধা হয় নাই তোমার বাড়িতে থেকে তো উন্নত উন্নত খাবার খাইতে পারো নাই তুমি ভাইরাস করে উন্নত এ তার তুমি এই উদ্দেশ্যে গেছো তুমি উদ্দেশ্যে কি করছো কিন্তু যে নাকি হিজরত করছে ঠিক হয়ে কিন্তু গিয়া দুনিয়ার কোন সুবিধাই পায় নাই হিজরত করছে কিন্তু দুনিয়ার কোনো কি পায় নাই সুবিধা পায় নাই এখন তার হিজরতটা কি সরকার হয়েছে আল্লাহের জন্য হয়েছে এটা নিশ্চিত হিজরত করছে কারণ আল্লাহ যদি সে দুনিয়ার জন্য হিজরত করে থাকতো তাহলে তো দুনিয়া পাইত কারণ আল্লাহ নিজে জানাইছে যে দুনিয়ার জন্য হিজরত করবে তার সেই দিকে হিজরত হবে ইউসি গুহা সে দুনিয়া পেয়ে যাবে সে এখন একজনে হিজরত করছে কিন্তু দুনিয়া পায় নাই তাহলে নিশ্চিত যে তার হিজরতটা কি হয় নাই দুনিয়ার জন্য হয় নাই জন্য এটা নিশ্চিত হিজরত করছে ঠিক কিন্তু কি পায় নাই দুনিয়া পায় নাই যদি দুনিয়ার জন্য করতো আদিজের ঘোষণা হলে দুনিয়া কি পায় যখন নিশ্চিত কি পাইছে আল্লাহ বাংলাদেশ করছে আর কি গেছে। দুনিয়া পায়া গেছে সন্দেহ আছে যে হয়তো সে এই দুনিয়ার জন্যই করছে অথবা কার জন্য করছে আল্লাহ বাংলার রসলের জন্য করছে আল্লাহ আল্লাহ দুনিয়া দিছে আঘারাত দিছে এবার কি আছে এখানে এতে মানুষ যারা ওই সুবিধাবাদী হিজরত করছে ঠিক আছে আবার কি করছে আগের জাগে গেছে দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে ওই আমার মধ্যে জড়িত হয়েছে জেহাদের মধ্যে জড়িত হয়েছে যখন জেহাদের মেয়েদের কি সুবিধা ছিল গণিমতের মাছ ছিল যখন বাহবা ছিল সবাই তারে মুজাহিদ মনে ফিরে কি করত আদিয়া তোফা দিত চান্দা দিত কি করত এই সম্বন্ধে হইত আবার তখন নাকি এবং পৃথিবীর কাঠের মুস্ট আমেরিকাও কি ছিল পক্ষে ছিল তখন খুব জাহাজ মুজাহিদ মুজাহিদ ছিল এবং আমরা হবো তালেবান বাংলা হবে আফগান খুব স্লোগান দিত এমন কি করতো খুব খুব বলতো খুব জেহাদি জেহাদি ছিল সে চান্দা ছিল কি ছিল হাদিয়া তোফা ছিল সম্মান ছিল আমেরিকার পৃষ্ঠপোষকতা ছিল সরকারের বিরোধিতা ছিল না রিমান্ড ছিল না জেল ছিল না এই হালতটাই সে হালতটাই কি ছিল সে কিন্তু যখন কি আবার এই যে আল্লাহ তাল্লা তো বলছেন দিয়ে আমি জাল্লাহ হবি জানি না তবে এখন তো হবি কত ঈদকে আল্লাহ জানে কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিতে কি এটা প্রকাশ না আল্লাহ তো জানোই আল্লাহ তো জানা হিসাবে যদি সবাই জানার জান্ন দিত ভাণ্ডনের দরকার ছিল না সেই জানা না দুনিয়ার মধ্যে প্রকাশ ঘটাই প্রকাশ ঘটে হিজরটা কি আসলে আল্লাহর জন্য করতেছে না দুনিয়ার জন্য করতেছে এখন আল্লাহর জন্য করলো দুনিয়া পাওয়া যাইতে পারে একটা কি আছে এত আছে এখন এটার মানুষের কাছে তো প্রকাশ হওয়া দরকার আল্লাহর জন্য আল্লাহ তালা এই জেহাদের কথাও কি দিয়ে দিতে তোমাদের উপর কে আসবে কিছু ভয় পুলিশে ধরবে রিমান্ডে নিবে উমুকে খায়া লেবে তোমাকে এটা করে সেটা করে জু খোলা বোকা ফাঁকা থাকতে হবে না খায়া থাকতে হবে পলায় পালা থাকতে হবে খাও দেখতে থাকুন আগে যেমন আর এখন কি করতে পারত ব্যবসা বাণিজ্য লাভ আসতো থাকতেই পারো না বিয়ে করছে বিয়ে গেলে বউ বছর বছরে বাচ্চা ধৈর্য শ্রীদেরকে সুসংবাদ দেয় দো আল্লাহ ইরা সব তো মুসিবা মসিবত আসলে রাস্তা সেরা দেন এরা না আলিল্লাহি তারা বলে যে আল্লাহ আল্লাহর থেকে আল্লাহটা খেয়ে দিবো আল্লাহ সমস্যা কি যোদ্দুর মুসিবত হয়েছে বেশি বদলা দিবো আমার আল্লাহ তালা বেশি দেবিনা কম দেবিনা না কি দেবিন না বেশি আল্লাহ দেয়া মাসি আল্লাহ হয়েছে মাসিদ আল্লাহ আল্লাহর কাছে শুধু কি দিইব না শুধু যদ দূর করছি ও দূর পাবো না কি হবে বেশি পাবো আমার অনুযায়ী তো বদলা দিবেন দিবেন আরো কি দিবেন অতিরিক্ত যার জন্য ইচ্ছা হল তাহলে বাড়িয়ে দিবেন কম পক্ষে তো দশজন দিবেন কম পক্ষে তো কি কি দিবেন এরপরে যার ইচ্ছা আরো কি করবেন বাড়াই তাইলে পরীক্ষা রাখছেন হক জমাতের মাপ কাটিল কারো খাহের সাথের জন্য করে কি জন্য দেখতে করে এবাদক কিন্তু আসলে করে খাহের জন্য যদি তার হাহে সাথে মাফে না হইতো তেল এটা করলো আর আল্লাহ বলছেন এই মার্কা এবাদক যাইতে পারবা না তাদের উপর বিপদের এসেছে তাদেরকে প্রকম্পিত করা হয়েছে হাত্তা রসুল এবং তার সাথে ইমান ধারণা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মাতা নাসুল্লাহ আর কবে আল্লাহ সাহেব আমার না বহু তো মানুষের মনে করে রেখেছে ইমান আনছে এই কথা বলার পরে ছেড়ে দিতে হবে ফেত নাই ফালা ছাড়া আর উর আবাদতের ধারাটা কি ছিল কি ছিল আর আল্লাহ বলতে জাননাতে হওয়া ছাড়া পরীক্ষা দেওয়া ছাড়া জান্নাতে কি করা যাবে না দেওয়া যাবে না হফিল জান্নকার কষ্টের বিষয় দিয়া জান্নাত গুলি রে কি করে দেওয়া হয়েছে ঘিরে দেওয়া হয়েছে কষ্ট না ফিরা জান্ন এটা হবে না এটা কি করবে না হবে না বরং জান্নাতের গমন যে যে পরিমাণ জান্নাতের পথে কষ্ট স্বীকার করবে তার সেই পরিমাণ দ্রুত হবে সবচেয়ে বেশি কষ্ট করছে জান্নাতের পথে হাঁটতে গিয়া আল্লাহর পথে হাঁটতে গিয়া কারা এই জন্য সবচেয়ে নিশ্চিত তাদের জন্য এবং সবচেয়ে দ্রুত তারা কোথায় যে যে ক্যাটাগরি নেককার সেই ক্যাটাগরির কষ্ট কানি দিন দিনের মধ্যে যদি মজবুতি থাকে সেই মজবুত মুসিবতটাকে দেওয়া হয় আর ক্লাস ফাইভের পরীক্ষার প্রশ্ন ফাইভের পরীক্ষার ফাইভের ছাত্রটা যেহেতু বেশি অগ্রসর এজন্য তার প্রশ্নটা ওয়ানের ছাত্রের তুলনায় কি কঠিন হ্যাঁ এমনে তো প্রশ্ন কঠিন কিন্তু ওই ফাইদের ছাত্র যেহেতু সে এইজন্য তার জন্য তার জন্য জন্য প্রশ্ন যেমন তার জন্য সেই প্রশ্নটা কি তেমন তার তার জন্য কঠিন না কি কঠিন বুঝেছি এখানে দিনের আবাদত গুলির ক্ষেত্রেও যে যেই পরিমাণ মজবুতী মন্দার তার আবাদত করার পরে আল্লাহ তালা তারে সেই পরিমাণ বড় পরীক্ষাটা কি করেন গ্রহণ করেন সবচেয়ে বড় পরীক্ষা বলেন জেহাদের মধ্যে কিসের মধ্যে জেহাদের মধ্যে এই জন্য বলেছেন সর্ব উচ্চা এটা হইল কি সেটা হইলো কি জেহাদ জেহাদ হইলো সবচেয়ে উঁচা অংশটা একটা পাহাড়ের সাথে যদি তুলনা করা হয় সবচেয়ে উঁচা অংশটা এটা কোনটা যে উঁচাই উঠে সে পরিপূর্ণ উপরে কারণ দিনের কোন অংশ তারাই কোন অংশ তার থেকে উচ্চ শিখরে তো ওখানের আস্তে আস্তে আস্তে আস্তে অন্যান্য গুলি বিস্তৃত ভাবে হইতে হইতে হইতেই ওই উচ্চ শিখরটা গেছে হয় নাই আগেরগুলি ডিঙ্গায় জানিয়েছে আগেরগুলি ডিঙ্গায় গেছে সে তার কাছ থেকে পাহাড়ের কোন সাইড অদৃশ্য কোন অদৃশ্য সে চতুর্দিকে আরেকজন আরেক সাইডে আছে একটা অংশ যেহেতু তাদের বাদরে পুরা উচ্চ শিখরে উঠছে ও ধর্তির কাছে এখন চুরাতে উঠছে ওঠে নাই একটা অংশ বাদ রয়ে গেছে যতক্ষণ বাদ রয়ে গেছে ততক্ষণ এক জমা হয় তো জমা হয় না খরচায় দেখবো উত্তর আর লাগবো ছায়া ওর গায়ে লাগবো বাতাস আর ও গরমে কি করতে থাকবো ঘামতে থাকবো এক একজন হলো কি কিন্তু উপরে যে আছে উপরে যে কয়জন আছে সবার অবস্থা কি এক না এক দিকে সবাই দেখতে এই জেহাদ হল সর্বউচ্চ শিখর ইসলামের সর্বোচ্চ শিখর কোনটা সর্বোচ্চ সর্বোচ্চ শৃঙ্খ সেটা হল জেহাদ এর মধ্যে উঠে আসতে বাস্তব কি হয়ে গেছে সে পরিপূর্ণ দিনের উপর উঠে আসছে সাহাবাহিক রাম রিজওয়ালি আলী মাজমাইন হলেন উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি অংশ শ্রেষ্ঠ অংশ তারা হয়েছেন শ্রেষ্ঠ কাদের দ্বারা না বংশের দ্বারা না জায়গার দ্বারা দ্বারা বংশের মধ্যে হ্যাঁ আপনার বাড়ির পাশে এক লোকে বাড়ি করছে আর সেই লোকের ভাগিন হয়েছে আরেকটা লোক এই দুইজনের মধ্যে ওই লোকে করে কারে বেশি ভাইগিনা তো আরেক গ্রামে আরে ভাগিনা ওই লোকের একটা ভাগিনা আছে আর পার্শ্ববর্তী প্রতিবেশী বাড়িওয়ালা আছে ওই লোকের কে বেশি বাড়িওয়ালা না তো আরেক গ্রামে বাড়ি হ্যাঁ কোনি কেন রক্ত আছে সু হবের দ্বারা ঘনিষ্ঠতাটা বেশি হয় না এই নসবের দ্বারা দ্বারা যার আমলে পিছনে ফেলে রাখবে তার বংশে তাকে কি করবে না অগ্রসর করবে না আগায় নিবে না আমলে যদি পিছনে ফেলে রাখে বংশে কি করবে না আগায় নিবে না মানে বাপ্প আমলু স্ত্রী যার আমালে পিছায় রাখবে বংশে না তাহলে যেখানে বংশেই আগে আনতে পারে না আমালে পিছায় রাখলে সেখানে সুহবতে আগে আনিবে আমলে পিছিয়ে রাখলে তা এলে আগানু পিছানুল মানদণ্ড কোনটা বংশ সুহবত না আমল কি আমলের দ্বারা না বিলাল রাজিয়া তালা আহম উনি কি রসলের বংশের না বংশের না বংশের না হ্যাঁ ওনার মর্যাদা বেশি না আবুল হাবের মর্যাদা বেশি আবুল হাব কি রসলের বংশের না সাথে বং নসবি কোন কিনাই কাছি কোনো সম্পর্ক এরপর তার মর্যাদা বেশি আবুল হবের অথচ আবুল হাব রসলি কি চাচা না চাচাই তো আবুল আবুল হাফ তো তারপর মর্যাদা কারণে মর্যাদা হয়েছে কোথায় করণে বসবাস করে রস উসান তার জন্য কি করতেছে আল্লাহরে ভবিষ্যৎ করে যাচ্ছেন তাইলে মর্যাদা বৃদ্ধির এবং শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি করছে শিখিয়েছেন আমি ব্যাপকভাবে সাহাবাহিকার মধ্যে কোন আমলটা বিদ্যমান ছিল চালু ছিল কোন আমলটা আমাদের মধ্যে কি ছিল যে হাত দিয়ে চালু ছিল সবাই কি ছিলেন মজাহিদ ছিলেন এমন কোন সাহাবি নাই যিনি কিনা মজাহিদ নিদ হবে সে সাহাবাইকরম জামাতের সাথে ছিল কিন্তু সুদ আলিম হইলে আহমবা সাহবাইকরম সবাই আলিম ছিলেন সুদু সাইখুলি ছিল জাহাদ সারা সেইগুলো দিয়েছিলাম জাহাদ সারা সাইগুলো শুধু সাইগুলো ছিলেন হ্যাঁ অন্তর্ভুক্ত হইল আর হইলো নাকি আমবা সাহব ছিল নাকি ছিল আমবা সাহবাইকরাম কিছিলেন ছিলেন তো সাহবাইকরামের জীবনের দাম বেশি না আমাদের জীবনের দাম বেশি করা রসদ্র ততদিন কিনা করছে মক্কায় দেওয়া শুরু না করে দিচ্ছে ততদিন রস আলামিনে বলছে কি সম্মান ছিল রসদ্র আসবাদ প্রতিস্থাপন নিয়ে তাদের মধ্যে মারামারি উপক্রম হয়েছে সেইটা রসলের মধ্যে নিক্ষেপ শুরু করে দিচ্ছে রসলটা তো তো দেখে পর্যন্ত দিচ্ছে ওটেন নারীগুলি রসলের উপর চাপাইয়া দিছে রসলের সাথীদেরকে ধরে ধরে মারতেছে পিঠে দিয়েছে রসলের সামনে নিজের পিঠেলে খারাপ লাগে না নিজের সঙ্গে সাথীগুলি মানসিক যে একটা কষ্ট আসে দৈহিক চেয়ে মানসিক কষ্টটা না আর রসলের মানসিকতা কতটা উন্নত রসলি কষ্টটি কেমনি সহ্য করছে এর না আগে কত ভালো ছিল আগে কত কি ছিল ভালো ছিল দেখছিল আর এখন কি একটা বিশৃঙ্খলা তো দিনের পথে হাঁটবা সেই স্টেশন গুলি আসবে যত উপরে উঠবা তত বেশি কে যাইবো মানে কাঁপতে থাকবা শরীর কাঁপতে থাকবো কাঁপতে না জায়গা কমে যেতেছে না পাহাড়ে যত উপরে উঠতেছে কেছে নিজের দূরত্ব বাড়তেছে না বরং স্পষ্ট বলে দিছে কিতাব আং জাল না ইলে আং জাল না আং জল না ইলেই কুম কিতাবি হি ভিক কিতাব নাজল করেছে যেটার মধ্যে আলোচনা খাদে তোমাদের আর এরা এটা উপর তাহলে কি পরিমাণ আল্লাহর সাথে তাদের